শুকরিয়া বেশ হদল বেশ ধর বেশ শুকরিয়া শুকরিয়া রে শুক্র হদয়কল দূরে কাছে দেশে দেশের বাইরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা কি বসে আছি আল্লামা হাফিজ জুনাইদ বাবু নগরী হাফিজ সামনে আল্লামা হাফিজ জুনাইদ বাবু নগরী শুধু নাম নয় তিনি একটা ইতিহাস তিনি আমাদের চেতনার বটবৃক্ষ আস্থার জায়গা আমরা হজরতের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন হজরত রাসুল্লাহ করিম সাল্লুসাল্লাম সেই সময় থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য নানা সময়ে নানা প্রক্রিয়ায় নানা রকমের চক্রান্ত ইসলাম বিদেশি চক্র করেছে আজও সেই চক্রান্ত চলছে অব্যাহতভাবে আঠারোশো শতাব্দীতে এদেশে ইংরেজ চক্র যখন মুসলিমদেরকে দমন করতে পারছিল না তখন তারাও নানা রকমের অপকৌশলের আশ্রয় নিয়েছিল এরই অংশ হিসেবে এক কুলাঙ্গার মির্জা গুলাম আহমদ কাদানি নামক ব্যক্তিকে তারা ইসলামের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় আজকে সেই সমস্ত বিষয়ে কিছু হজরত থেকে আমরা নসিহতমূলক কিছু দিক নির্দেশনামূলক কিছু কথা শুনব হজরতের কাছে আমাদের শুরুতে যে বিষয়টা নিয়ে কাছে আমরা যাব সেটা হচ্ছে আমরা জানি ইমানের মৌলিক বিষয়গুলোর মধ্যে একটি হচ্ছে হজরতের সুরে করিম সাল্লাহু আলিয়াসাল্লামকে নবী হিসাবে মানা এবং শেষ নবী হিসাবে মানা অস্বীকার করছে এই বিষয়ে আমরা হজরতের কাছ থেকে মুসিহতুল দিক নির্দেশনামূলক কিছু কথা শুনতে চাই রিয়া <tá> قال رسول الله صلى الله عليه وسلم كانت بنو إسرائيل تسوسهم الأنبياء كلما هلك نبي خلفه نبي وإنه لا نبي بعد وسيكون خلفاء فيكثرون رواه البخاري ومسلم رحمه الله زيارة جنة এখানে শুরু করা হয়েছে সেটা হলো একটা ইসলামের মৌলিক আখিদা আখিদা নবুবত আখিদাও আমলের সমন্বয়ে ইসলাম তবে আখিদের গুরুত্ব সবচেয়ে বেশি আখিদা যদি সহি না হয় আমলের কোনো দাম আমলের কোন মূল্য আল্লাহ কাছে থাকে না আখিদাসমূহ বলতে অনেক কিছু অনেক কিছুকে বুঝায় উলুহিয়ত আকি দেয় রেসারত আকি দেয় আখরত অনেক প্রকারের আখিদাসমূহ আছে আকি দেয়ে একটা বড় গুরুত্বপূর্ণ আখিদা হলো আখিদা নবুত তার অর্থ কি আখিদার অর্থ হলো রাসুল্লাহ আলহিহ্লাম হজরত মুহাম্মদ বুন আবদুল্লা আল্লাহ আলাই সর্বশেষ নবী সর্বশেষ রাসুল সর্ব প্রথম নবী হজরত আদম সালাম ছিলেন সেরকম নবী মোহাম্মদ সাল্লি ওয়াল্লাম সর্বশেষ নবী সর্বশেষ রাসুল নবী মুহাম্মদ সাল আলি ওয়া পর কোনো প্রকারের নবীর আবির্ভাব হবে না জিল্লি নবী বারুজি নবী শরীয়ত ওয়ারা নবী শরীয়তবিহীন নবী বড় নবী, ছোট নবী ষোড়নবী নবী। কোনো প্রকারের নবীর আবির্ভাব আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের পরে হবে না নবুতের দরজা বন্ধ হয়ে গেছে এটাকে বলা হয় আকিদা এ হতমে নবুয় এই আকিদায় নবুত কোরআনে কারিমের নিরানব্বইটি আয়াতের দ্বারাই প্রমাণিত এবং দুইশ দশটি আহাদিস শরীফের দ্বারাই প্রমাণিত এবং এজমাই উম্মত উম্মতের ঐকম ঐকমতের দ্বারাই প্রমাণিত বাগদাদের মুফতি আজম মুফাসের আকবর আল্লামা সৈয়দ মাহমুদ আলুসি সি বাগদাদি রহমতুল্লাহ আলাইনার বিশ্ব বিখ্যাত তাফসির গ্রন্থ রুহুল মানিতে বলেছেন وَكَوْنُ و وكاونو نبينا صلى الله عليه وسلم خاتم النبيين مم ما نطقت به الكتب و صدقت به السنه واجمت عليه الامه فيكفر مدعي خلافه ويقتل ان اصر अर्थात نبي محمد صلى الله عليه وسلم ذا سرورش সর্বশেষ রাসুল এটা কোরআন শরীফ সহ সমস্ত আসমানি কিতাবের দ্বারাই প্রমাণিত এবং হাদিস শরীফের দ্বারা এটা স্পষ্ট প্রমাণিত এবং এটার উপর সমস্ত উম্মতের এজমা উম্মতের ঐকমত্যের দ্বারা এটা প্রমাণিত সুতরাং খেলাফি যারা এই আঁকি দেওয়া মানে না তারা নিঃসন্দেহে কাফের এবং তারা যদি তাওবা না করে তাহলে তাদেরকে হত্যা করতে হবে তাদেরকে কতল করা হত্যা করা ও আজিব এই ফতোয়া দিয়েছেন আল্লা আলুসি বাগদাদী রহমতুল্লাহ আলাই রানি খি তবে ওই আয় এখন বলার সময় নাই নিরানব্বই টি আয়াত দুইশ নম্বর আয়াত হলো সর্বপ্রথম আয়তান আল্লাহ রব আলিন বলেছেন মোহাম্মদ সাল্লাহাম তোমাদের কোন বালে পুরুষের পিতা নন باالك فروزر بتانان <تصفيق> ولكن رسول الله وخاتم النبيين كنتم محمد صلى الله عليه وسلم الله الرسول ابن شرب و سيس نبي لكنا بقراطة سے خاتم النبيين تار تار فرزبر خاتم من نبيين تار نيسه زر او بقراطر ارتحل شرب و سيس نبي اللهم فروزابادی رحمت الله আরবি করেছেন তাহলে কোরআনের আলহ্লাম সর্বশেষ নবী বুহারি শরীফ এবং মুসলিম শরীফের হাদিস পাঠ করেছিলাম হজরত আবু হরিয়ালকে বর্ণিত রসুল্লাহ আলহিম এর সাদ করেছেন কানাত বনু ইসরায়েল থাসমিয়া বন ইসরায়েলের নেতৃত্ব দিতেন নবীগণ নবীরা কুল্লামা হালাকা নবীগণ খলা নবী এক নবী এন্তকাল করলে আরেক নবী তার জানসীন হতেন সেই সিলসিলা ছিল বন ইসরায়েলের কিন্তু ওই না হল আমি নবী মোহাম্মদের পর কোন নবীর আবির্ভাব হবে না হ্যাঁ ও সাইয়া খোলাফা ফাইয়াকুন আমার পর কোন নবির আবির্ভাব হবে না তবে খলিফাগন হবেন তাদের সংখ্যা হবে অনেক বহারি মুসিমের হাদিস সেই রকম দুইশি দশটি হাদিস আছে তাহলে খোলা সা আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ ইসলাম সর্বশেষ নবী এটা কোরআনের দ্বারাই প্রমাণিত হাদিসের দ্বারাই প্রমাণিত এজমাই দ্বারাই প্রমাণিত সুতরাং এই আখিদিয়া যারা মানে না মানবে না তারা কোনো অবস্থায় মুসলমান হতে পারে না তারা কাফের এ হল আখি দেয়া আখি দেয়া অর্থ এখন যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় আমরা দেখতেছি কিছু বন্ধ নবীরা কিছু খাজ্যাবাদীরা নবী মোহাম্মদ দাবি করেছে যেমন আসে আনসি সহ আরো অনেক আমার একটি বই আছে হতমনবী ও কাদী সম্প্রদায় সেখানে আমি চল্লিশ জন সেরকম বন্ড নবীর ইতিহাস বয়ন করেছে নামসহ সনসহ দুঃখজনকভাবে বলতে হয় সেই বন্ড নবীদের একজন বড় বণ্ড কাজজাব মিথ্যাবাদী মিথ্যাবাদী হল মির্জা গোলাম কাদিয়ানী সেই মির্জা মরতুজা কাদিয়ানীর ছেলে এই মির্জা গোলাম কাদিয়ানি। উনিশশো এক সালে নবুগতের দাবি করেছে তার দাবি দাবি সমূহ অনেক এই মির্জা কুলাম কাদিয়ানি সন্দেহ ছাড়া সে বন্ড মিথ্যা বন্ড নবী মির্জা কুলাম কাদিয়ানী এই ইসলামের শত্রু ইংরেজ এই ব্রিটিশ মিনিয়া ভারতের মুসলমানদের ভিতরে বিভক্তি সৃষ্টি করার জন্য অনেক ষড়যন্ত্র করেছিল একটা বড় ষড়যন্ত্র হলো তারা মির্জা গোলাম কাদিয়ানীকে দাঁড় করাইয়া দিয়েছে নবী হিসেবে ভারতের মুসলমানদের ভিতরে বিভক্তি আনার জন্য ওঠা জীবন এই মির্জা গোলাম কাদিয়ানী ইংরেজের দালালি করেছে সে পরিষ্কার বলেছে মিজা গুলাম খাদি মনে সরকার কি হময়ত এতন কতা লিখ দিয়ে হোক্টা যায় পচাস আলমারিয়া ভর যায় ইংরেজ সরকারের সহযোগিতা এত বেশি কিতাবাদি রচনা করেছি ওগুলো যদি একত্রিত করা হয় পঞ্চাশটা আলমারি ভর যাবে সে আরো বলেছে ইসলাম ক্ষলাশা দু চিজে হসলাম মের অর্থ হলো দুটো জিনিস এক আল্লাহ কীা আল্লাহ তালুগত ও এক চিজ ইস সরকার কী ইংরেজ হকুমত কি থাবেদারী দ্বিতীয় জিনিস হলো এই ইংরেজ সরকারের থাপদারি এই ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতায় সে কিছু ভারত ভারতবর্ষে প্রভাব বিস্তার করেছে আমাদের উস্তাদ বিশ্ববিখ্যাত মহাদেশ হজরত আল্লামা সৈয়দ মোহাম্মদ ইউসুফ বানুরি রহমতুল্লাহ আলী পরিষ্কার বলেছেন যদি ইংরেজ সরকারের পৃষ্ঠপোষকতা না হতো যদি ইংরেজ সরকারের সহযোগিতা তার প্রতি না হতো তাহলে মুসাইল এমতুল কজ্জাবের যে অবস্থা হয়েছে এই কম্বক্ত মালুন মির্জা গুলাম কাদিয়ানিরও সেই অবস্থা হতো অর্থাৎ তাকে হত্যা করা হতো যেরকম সাহাবাই কারাম এক বাক্যে মুসাইল আহমাতুল খজ্জাবকে হত্যা করেছেন প্রথম বন্য নবী মুসাইল আহমাতুল কাজাব এবং এই মির্জা গুলাম কাদিয়ানী অনেক দাবি করেছে তার এক দাবি হলো মায় হাজির আস হল্লাহ শরীফের হাজির আসবাদ মাই বাইতুল্লাহ হুঁ আমি খুদ বাইতুল্লাহ এবং সে দাবি করেছে মায় আয়না হো মেয়েরে আমার দেখা ই দেখা হয় তার বাসায় আমি আনা আমার ভিতরে নজর করলে আল্লাহ তালাকে দেখা যায় हमीर उत्तरे उत्तरे अनेक जगह से आयना से आयना ठीक है क्योंकि नजर कर ले, अल्ला के देखा जायथान देखा जाए से मैं इने बार बार कह मैं हाथ मोलियाो हम सर्वशेष नबी एवं से मैं शरियत वाला नबी हूं আমি শরীয় দারি নবী আরও বলেছে মোহাম্মদ সাল ওসলাম সে আফজল হনকা মোজাদ তিন হাজার ওর মেরা মোজাদ দশ লাখ আমি মোহাম্মদ সাল্লাম থেকেও উত্তম কারণ মোহাম্মদ সাল্লামের মোজা মো সংখ্যা তিন হাজার আমার মো সংখ্যা দশ লক্ষ এগুলো হলো তার দাবি তো সে ফরিষ্কার দাবি করেছে বরং আমাদের নবী মুহাম্মদ সাথে মুহাম্মদী করেছে সে দাবি করতেছে নবী মোহাম্মদ থেকেও সে উত্তম তাহলে এটা তো নবী মুহাম্মদের সাহানে চরম বিহাদবী এই অবস্থায় যদি কাদিয়ানিরা একথা বলে যে আমরা নবী মোহাম্মদকে মানি সর্বশেষ নবী হিসাবে মানি বর্তমান কাদিয়ানিরা যে সমস্ত কথা মানুষকে সরলমানা মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য বলতেছে যে আমরা নবী মুহাম্মদকে মানি নবী মোহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে মানি এগুলো ডাহ মিথ্যা কথা কাদিয়ানীদের কারণ তাদের নবী মির্জা গুলাম মাহমদ কাী তো বলতেছে সে নিজে নবী এবং নবী মুহাম্মদ থেকে আরো উত্তম নবী তার আখলাক চরিত্রও ছিল মির্জা গোলাম কা অত্যন্ত খারাপ সে বেশি দুষ্টু ছিল হবিস ছিল বদমাস ছিল মির্জা গোলাম কা দিয়ানী বদমাস হবিস দুষ্টু মুখে পান রেখে এগুলো আমার কাছে সব কথার উদ্ধৃতি আছে দলিল আছে প্রমাণ আছে ওদের খিচাব থেকে আমি এখানে লিখেছি মুখে পান রেখে মির্জা গোলাম কাঁদিয়ানি নামাজ পড়তো শরীয়তের মশলা হিসাবে নমাজের অবস্থায় কিছু খাওয়া দাওয়া করা যায় না কোনো খাওয়া দাওয়া করা যায় না কিন্তু সেই মুখে পান রেখে নমাজ পড়তো এবং মির্জা কুলাম কা পনেরো বৎসরের যুবতী পরমহিলা আয়েসার দ্বারা সে পা নবী নবী নবীগতের দাবি করেছে কিন্তু এই সমস্ত বদমাসই করতেছে কোনো বদমাস নবী হতে পারে না এগুলো তো দাবি করেছে অনেক ভুল ভ্রান্তি আছে অনেক ভুল ভ্রান্তি আছে ওগুলো বের করার জন্য আমি আসছি সে কোরআন মানে না হাদিস মানে না রাসুলকে মানে না সব কিছুর সাথে সে বিহাদবি ঘরে সে হল মির্জা গুলাম কাদিয়ানী এই মির্জা গোলাম কাদিয়ানী এর যারা অনুসারী লাহোরি গ্রুপ কিংবা মির্জা ই গ্রুপ যারা মির্জা গোলাম কাদিয়ানীর অনুসারী যারা মির্জা গোলাম কাদিয়ানীকে নবী হিসাবে মানে তাদেরকে কাদিয়ানী ফেরখা বলা হয় কোরআন হাদিস এজমাই উম্মতের আলোকে কাফের এ এর কোন সন্দেহ নেই অনেক বড় বড় মুসলিম কান্ট্রিতে কাদিয়ানিফের কাকে কাফের ঘোষণা করা হয়ে গেছে সালে পাকিস্তানে আমার উস্তাদ আল্লা বানুর রহমতুল্লাহ এর নেতৃত্বে কাদিয়ানি ফের কাকে ও মুসলিম ঘোষণা করা হয়েছে উনিশশো সালে সিরিয়া সরকার খাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করেছে উনিশশো আটান্ন সনে সরকার সরকারিভাবে খাদিয়ানিকে মুসলিম ঘোষণা করেছে সেরকম আরও অনেক বলতে গেলে এখন ওইসিও খাদিয়ানিকে ও মুসলিম ঘোষণা করেছে আমাদের কাছে গুলো প্রমাণ আছে অনেক সুতরাং এই কাদিয়ানি ফের কাবার তারা অনেক সময় সরল মানা মুসলমানদেরকে দুঃখ দেওয়ার জন্য কাদিয়ানি নামটা ব্যবহার করে না আহমদ ইয়ে মুসলিম জমাত ব্যবহার করে তারা আসলে আহমদ মুসলিম জমাত নয় তারা কাফের কা কিন্তু বলে কি তারা আহমদ মুসলিম জমাত এই বর্তমান আহমদ ইয়ে মুসলিম তারা হিন্দুদিফের কাফের শরীয়তের বিধান অনুযায়ী কাদিয়ানীরা মারা গেলে জানাজা ফরা যাবে না মুসলমানদের গোরস্থানে ওদেরকে দাবন করা যাবে না ওদের সাথে কোনো সম্পর্ক করা যাবে না যদি ফেরকার সাথে কোনো দিয়ে হয় সেটা বিয়ে হবে না সেটা জানা হবে জেনা হবে ওদের মসজিদকে মসজিদ বলা যাবে না মসজিদ একটা ইসলামী ইস্তলা ইসলামী পরিবেষা এগুলোর হেফাজত করতে হবে ওদের আজানকে আজান বলা যাবে না ওদের মসজিদকে মসজিদ বলা যাবে না ওদের নমাজকে নামাজ বলা যাবে না ওদের মসজিদকে গির্জা বলা যাবে এগুলো শরীয়তের বিধান ওদের সাথে কোনো প্রকারের সংসার রাখা যাবে না বাংলাদেশ সরকারের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশ সরকার কাছে আমাদের দাবি এই কাদিয়ানি ফেরকাকে যেন অবিলম্বে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হয় দুই হাজার দশের মার্চ হজরত আল্লামা মহম্ম শফি সাহেব হুজুরের নেতৃত্বে আমরা একাশি জন আলমলা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যখন বৈঠক করলাম আমি নিজেই বলেছি প্রধানমন্ত্রীর সামনে একথা আমি নিজেই বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী হাদিয়ানি ফেরকা শুধু ইসলামের জন্য নয় শুধু দিনের জন্য নয় হাদিয়ানি ফেরকা গোটা বাংলাদেশের স্বাধীনতার জন্য বড় হুমকি বড় হুমকি তাদেরকে অবিলম্বে অমুসলিম সরকারিভাবে অমুসলিম ঘোষণা করেন এমনি তো আসলে অমুসলিম কাফের কিন্তু সরকারিভাবে যেন তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয় কারণ যদি বাংলাদেশ সরকার ওদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা না করে তাহলে ওরা তো ফাস্টফুড বিষে নিয়ে হস করার জন্য যাবে মক্কা যাবে মদিনা যাবে ওরা হিন্দু আর বৌদ্ধ মতো কাফের ইহুদির মতো কাফের হয়ে বাংলাদেশ থেকে যদি তারা মক্কা মদিনা যায় তাহলে মক্কা মদিনার পবিত্রতা নষ্ট হয়ে যাবে তখদ্দোষ নষ্ট হয়ে যাবে এটার জন্য দায়ী খাড়া হবে সুতরাং যদি সরকারিভাবে ও মুসলিম ঘোষণা গুষিত হয় আর সে কাজ করতে পারবে না মক্কামুদ্দিনের পবিত্রতা রক্ষা করার জন্য ওদেরকে সরকারিভাবে অমুসলিম ঘোষণা করা হোক আর অনেক প্রয়োজনীয়তা আছে ওদেরকে অমুসলিম ঘোষণা করার এই কাদিয়ানি ফেরকা এখানে বাংলাদেশে অন্য যত বাতেল ফেরকা আছে সমস্ত বাতেল ফেরকার সহযোগিতা করতেছে ডাইরেক্ট কিংবা ইনডাইরেক্ট এই কাদিয়ানিরা তারা ইসলামের জন্য হুমকি আমাদের দেশের জন্য হুমকি এ হলো কাদিয়ানী ওরা যতই বলুক আমরা নবী মোহাম্মদকে মানি নবী মুহাম্মদকে সর্বশেষ নবী হিসাবে মানি এগুলো ডাহামিত্য কথা ওদের নবী আমাদের ওদের নবী নবী মোহাম্মদ না ওদের নবী নবী মোহাম্মদ নয় ওদের নবী হলো মির্জা গোলাম কাদিয়ানী ইংরেজের দালাল এ হল আকিদে খতম নবুবত এবং কাদেন সম্পর্কে কিছু কথা আরেকটা ফতোয়া শোনাব হজরত ইমাম আবু হানিবর রহমতুল্লাহ আলের হজরত ইমামের আজম আবু হানিবর রহমতুল্লাহ আলের যুগে একজন বর্ণ নবী দাবি করেছিল নবুগতের ইমাম আবু হানিবের জমানায় যে বর্ণ নবী নবুবথের দাবি করেছে সে আরও বলেছে আপনারা আমাকে সুযোগ দেন আমি যেন আমার দাবির পক্ষে সবককে প্রমাণ দিতে পারি দলিল ফেস করতে পারি এই কথা সে যখন বলল ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইমাম আজম তখন ফতোয়া সাদের করলেন ফতোয়া ঘোষণা করলেন হে মুসলমানরা শুনেন। যে মুসলমান এই বন্ড নবীর কাছে দলিল চাইবে যে মুসলমান এই বন্ড নবীর কাছে প্রমাণ চাইবে সেই কাফের যারা তার কাছে দলিল প্রমাণ তলব করবে তারাও কি কাফের কারণ মশালাতেই মিমিং নিমিংসিত ব্যাপার নবী মুহাম্মদের পর আর কোন নবীর আবির্ভাব হবে না সেখানে দলিল পেশ করারও কি অর্থ দলিল চাওয়ারও কি অর্থ এরকম ফতোয়া ঘোষণা করেছেন মোনাকেবে ইমাম আজম খিত আল্লামা এই ঘটনার উল্লেখ করেছেন একজন মানুষের গোলাম কাদিয়ানের বহু মিথ্যা দাবি সেখানে একটা দাবি হলো সে মাহাদি ইমাম মাহাদি কোরআন হাদিসের দৃষ্টিতে গোলাম কাদিয়ানি মাহাদিয়া হতে পারে না কারণ যিনি মাহাদি হবেন ইমাম মাহাদি হবেন তিনি হজরত ফাতমা রিয়াল্লাহ তালুর খানদান থেকে হবেন বংশ থেকে হবেন সৈয়দ বংশ হবেন আর এই মির্জা গোলাম কাদিয়ানী বন্ডানবী এর কোনো সম্পর্ক সৈয়দ খানদানের সাথে নেই আলী ফাতমার বংশের সাথে নাই। আরেকটা বিষয় হচ্ছে মির্জা গোলাম নিজেকে একসময় ইসা করে আরেকটা দাবি হলো মানি মানি তুই তো নাম ইসা ইসলামের আরেক নাম মাসি যে মাহাদি হবে সেই ঈশা হবে না যে ইসা হবে সে মাহাদি হবে না একই ব্যক্তি মাহাদিয়ার ইস মাহাদিয়ার মসি হতে পারে না মাসি মানে ইসার ইসলাম একই ব্যক্তি মাহাদিয়ার মসি হতে পারে না এবং সেই ঈশা আর ইসলাম কীভাবে হবে ইশা রাসলাম তো মরিয়ামের বংশ বংশধর মরিয়ামের ছেলে ইজরায়েলের সাথে সম্পর্ক আর এই গোলাম কাদিয়া তো ইসলামের মৌলিক আপনি সাংঘর্ষিক আরেকটি দাবি হচ্ছে যে ইতে সারাই সেখান থেকে নামিয়া কাশ্মীরে চলে আসছে সেখানে মৃত্যুবরণ করেছে সেখানে ইসা আল ইসলামের খবরও আছে এটা ডাহা মিথ্যা কথা এই আখিদা একেবারে বা তেল শরীয়ত পরিবন্থী কোরআন হাদিসের বরখালাপ আখিদা কারণ আল্লাহ তালা পরিষ্কার ঘোষণা করেছেন ওমা কতালুহুম এইসার ইসলামকে হত্য করতে পারে নাই সুলিথিয়াতে পারে নাই ওমা কতালুহু ওমা সলাবুহু হত্যা করতে পারে নাই সুলিথিয়াতে পারে নাই এই আয়তের ব্যাখ্যা হলোটার ক্ষণ একটা করতে পারে নাই তারা হম একটা করতে পারে নাই এখানে হিসাবে ওমা হিসাবে হো মাহুপালাই ওমা সলাবু হো মাহুফ মাহু মাহুফালাই মোকায়ের হয় বিপরীত হয় দনোটা পিণ্ডু কথা হত্যাও করতে পারে নাই সুলিতে ছড়াতে পারে এখানে যদি কেউ এই ব্যাখ্যা করে না হত্যা করতে পারে নাই যদি কেউ এই করে শুলিতে ছড়াইছে। কিন্তু সুলিতে হত্যা করতে পারে নাই এটা অপব্যাক হবে কোরআনের ভুলবেকা হবে এটা গলত হবে এটা বিশ্বাস করা যাবে না কারণ কথা ধনোটা ভিন্ন ভিন্ন মা তুমাত মোক আয়ের হয় সেই উসুরের ভিত্তিতে কথা ধনোটা ভিন্ন ভিন্ন হত্যাও করতে পারে নাই শুলিতেও সরাতে পারে নাই এটাই শুদ্ধ ব্যাখ্যা সুলিতে সরাইয়া শুলিতে সরাই শুলিতে সুলিতে সরাইয়া হত্যা করতে পারে নাই এটা অপব্যাখ্যা এটা বিশ্বাস করা যাবে না এবং আল্লাহ এর এরপর বলেছেন বাররাফা আল্লাহ আল্লাহ তালা আসমানে নিয়ে গেছেন আরেক কমবক্ত বলুন কাঁদিয়ানীরা বলতেছে উনি কাশ্মীরে চলে গেছেন আল্লাহ বলতেছেন ওনাকে আসমানে নিয়ে গেছেন তারা বলতেছে উনি কাশ্মীরে চলে গেছেন এটা একবারে কোরআন হাদিসের পরিপন্থী আঁকি দেয় এগুলো গলত আঁখি দেয় বৃত্তিহীন এগুলো তারা বিশ্বাস করবে তারা মুসলমান থাকতে পারে না কাদিয়ানীদের আখি এটা আমি আগের থেকে জানি করা একজন সুগুর ডাক্তার আমার চিকিৎসা করা অবস্থায় একবার শুধুর ভিতরে ওষুধ দিতে ওই অবস্থায় বলতেছে মহারণা ইশার ইসলাম কি খবর देखना चाहते हैं সে ডাক্তার বললো ঈশার ইসলামের কবর কি আপনি দেখবেন আমি বললাম কোথায় সে বলতেছে কাশ্মীরে আমার আমার সাথে চলেন আমার সাথে চলেন আমি কাশ্মীরে ঈসার ইসলামের কবর আপনাকে দেখাবো একবার ডাহ মিথ্যা কথা এগুলো বিশ্বাস করা যাবে না কথা হলো আল্লাহ তালা বলতেছেন বার্লাফাউল্লাহলে আসমানে নিয়ে গেছেন আল্লাহ তালা ওনাকে আর তারা বলতেছে কাশ্মীরে চলে গেছেন এই কাদিয়ানীদের এইসব আঁকি দেয়া হম খতমানুবুয়ের সম্পর্কে রফি ইসা সম্পর্কে সম্পূর্ণ তাদের সমস্ত আঁকি দেয় কাদিয়ানী গোষ্ঠীর কোরআন এই সময় তারা যেন কবল করেন আমরাও দোয়া চাই হরপেন এই মহান যে দায়িত্ব বিষয়টা এটা সবাই যেন আমরা সম্পৃক্ত হইতে পারি একটু উদ্দেশ্য পক্ষ থেকে একটু থাকে শেষ কথা হলো আমার আমার সাইখের শাইখ উস্তাদের উস্তাদ মাদার সার শেখুল হাদিস ইমামুল আসার হজরত আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আল্লাহ নসিহত করেছেন সমস্ত ওলামাই কারামের প্রতি তিনার মূল্যবান নসিহত হল সমস্ত ওলামাই কারাম মুসলমানরা বিশেষভাবে ওলামা হজরাত যেন এই কাদিয়ানী ফেরকা এই আহমদিয়া মুসলিম জমাতে মোকাবেলায় রুখে দাঁড়ায় ওদের মোকাবেলা করে এলমি আহ এলমি আন্দাজেও এবং ময়দানী আন্দাজেও এলমি আন্দাজ এবং ময়দানী আন্দাজ দুদাজে যেন আলেমুলমারা কাদিয়ানী ফেরকার সাথে মোকাবেলা করে এবং সরকার কাছে যোগাযোগ করিয়া সরকারকে এই কথা বুঝিয়ে বলে যে নব্বইব্যাং মুসলমানের দেশ বাংলাদেশ এই দেশে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করা হোক এবং ওদের দুগাবাজি ওদের ফেরেফবাজিয়ার দুগাবাজি থেকে সরল মুসলমানদেরকে রক্ষা করার জন্য যেন আলেম ওলমারা চেষ্টা করে মেহনত করে এবং ওরা যে কাফের। এই আখিদা যে কফিরে আঁকি কথা বুঝিয়ে বলার জন্য আলমারা যেন মেহনত করে নাস্তা নাবুদ করার জন্য বিলুপ্ত করার জন্য আলম মৌলমারা যেন সংঘবদ্ধভাবে আন্দোলন ঘরে কাজ করে মেহনত করে এটা আল্লাহ কাশ্মীরও নসিহত এটা আমারও নসিহত আমারও এটা নসিহত আমরা কিন্তু চমৎকার আলোচনা শুনলাম এর স্পষ্ট এবং প্রামাণিক কথা কি হতে পারে তবে আসুন হজরত আল্লাহ আনু আশেখ কাশ্মীর রহমতুল্লাহ আলো যে বক্তব্য দিয়েছেন এর সাথে আমরাও একমত হই আমরা এমনটাও শুনেছি হজরত আমার চেয়ে ভালো জানবেন আল্লাহ আনুশে কাশ্মীর রহমতুল্লাহ এমনটাও বলেছেন যে হতমতের আন্দোলনের সাথে যে যুক্ত হবে এটা তার জন্য সাফাতের সবচেয়ে বড় কারণ হোক সবচেয়ে সহজ উপায় এটা আলহামদুলিল্লাহ আল্লাহতাল আমাদেরকে এই মেহনতের সাথে যেন জুড়ে থাকার তৌফিক দেন এবং গোটা উন্মুদকে সচেতন সতর্ক করার তফিক দেন যে কাদিয়ানি প্রত্যেকটা কথা এবং তারা মিশন বাস্তবায়নের জন্য মুসলমানদেরকে ইংরেজদের নিশ্চিহ্ন করার চক্রান্ত অংশ হিসাবে তারা তাদের এই মিশন চালিয়ে যাচ্ছে ইনশা ইসলাম কোনো দিন ধ্বংস হবার নয় তারাই ধ্বংস হবে বাকি আমাদের ভাইরা যেন অবসলিম না হয়ে যায় এই ফিকির আমাদের সকলের জন্য থাকে আল্লাহ তালা সবাইকে কবল করেন হরতের জন্য আমরা দোয়া করবো আল্লাহ তালা যেন অনেক হায়াত দান করেন আমি আলহামদুলিল্লাহ রবীল আলমী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু